আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টিভি বাংলা সুপ্রিয় দর্শক শ্রোতা যারা বিশ্বের বিভিন্ন স্থান থেকে আমাদের এই আয়োজন উপভোগ করার জন্য দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব জীবনে বরকত লাভের উপায় সমূহ কিভাবে জীবনে বরকত লাভ করা যায় এই বিষয়ের উপরে পর্বভিত্তিক আলোচনা আমরা উপস্থাপন করতেছিলাম আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত হবে যে পর্বটি তা হচ্ছে বরকতময় স্থানসমূহ কোথায় কিভাবে সেখানে গেলে আমরা বরকত লাভ করতে পারি আল্লাহ সুবাহ আহমতাল্লার কাছ থেকে সেই অপরিসীম অনুকম্পা সেই সমৃদ্ধি আমরা লাভ করব, কোন কোন জায়গায় গিয়ে আমরা যদি সঠিক স্থানে না গিয়ে ভুলক্রমে বেঠিক স্থানে চলে যাই তাহলে কিন্তু উল্লেখিত বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব আসুন আমরা আমাদের প্রাগ আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনে নেব যে বরকত লাভের স্থান সমূহ কোথায় কোথায় রয়েছে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আলোচকবৃন্দের সঙ্গে সাথে আছেন আজকের এ আলোচনায় শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এবং রয়েছেন শেখ আব্দুরা জাকবিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমিত দর্শক শ্রোতা বরকতময় স্থানসমূহ কোথায় আছে কিভাবে সেখানে যেতে হবে কখন যেতে হবে এ পর্যায়ে আলোচনার ভিতর দিয়ে আমরা জানার চেষ্টা করবো আসুন সর্বপ্রথমেই শেখ আব্দুরা জাকবিন বলেন বলেছেন তিনটি মসজিদ তিনটি স্থানে মানুষ কল্যাণের আশায় যেতে পারে তার একটি হচ্ছে মসজিদুল হারাম কাবাঘরাঘর জি মানুষ হজের উদ্দেশ্যে মানুষ তফের উদ্দেশ্যে মানুষ তসবি তাহালিল জি কাজ উদ্দেশ্যে স্থানটি দেখার উদ্দেশ্যে মানুষ যাবে তো মানুষের জীবনে সবচেয়ে স্থান হিসাবে গুরুত্বপূর্ণ জায়গা যাওয়ার জায়গা এবাদত গা হিসাবে যাওয়ার জায়গা সেটা হচ্ছে কাবাঘর বাইতুল হারাম আনাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে তোমরা এই মসজিদে এটা মসজিদে হারামের বৈশিষ্ট্য তা আমরা তিনটি জায়গার প্রথম জায়গাটি পেশ করে তার বৈশিষ্ট্যটাই উল্লেখ করছি যে মসজিদে হারাম এমন একটি জায়গা যেখানে মানুষ বরকত হাসিল করবে তার কোনো নিষিদ্ধ ওই যখন সূর্য উঠে যখন সূর্য ডুবে যখন সূর্য মাথার উপরে থাকে তখন নিজেরাও সলা তাদাই করে না তপ করে না এবং অন্যকে সলা তাদাই করতে দেয় না তপ করতে দেয় না কাজেই আমাদের মুসলিম ভাই বোনকে বলা থাকছে যে আপনারা যদি কোনো কারণ বসত বা তাকদির বশত কাবা ঘরে পৌঁছে যেতে পারেন তাহলে আপনারা দিন রাত সলা তাদাই করা ইবাদত এবং তপ করা এবাদত থেকে বিরত থাকবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম দিন রাতে এই কাজটি করার জন্য এই জায়গায় অনুমতি দিয়ে দিয়েছে এরপরে দ্বিতীয় জায়গাটি হচ্ছে আল্লাহ রসুল বলছেন মসজিদে নাবাবি মসজিদে হাজা আমার এই মসজিদ মানুষ এবাদতের জন্য দেখার জন্য আমার এই মসজিদে আসতে পারে অন্যান্য মাদানি জানতে চাইবো যে কথা শাহ বললেন যে বাইতুল্লাহ এবং সালাত কখনো নিষিদ্ধ নয় সময়ই চলবে এখান থেকে আমরা কোন ধরনের বরকত পেতে পারি সালাতের ব্যাপারে। নিজেইতারাম বলেন আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ রাসুল্লাহমাদ যে মহতারাম আসলেই যেটি হাদিস পেশ করেছেন মহতারাম ইসলামে গোটা পৃথিবীতে মাত্র তিনটি স্থান যে তিনটি স্থানের বরকতের আশায় বরকত লাভের লক্ষ্যে সেখানে সফর করা যাবে করা যাবে আর কোনোখানে যাবে না সেই তিনটি হলো প্রথম হল হারাম। আল্লা সাল্লাম বলেন কেউ যদি অন্যান্য সাধারণ মসজিদে সালাত আদায় করলে যে যত অনেক তার এক লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়া যাবে সালাত আদায় করলে আলহামদুলিল্লাহ এটা হলো প্রথম বিষয় বাইতুল্লাহায় তার চেয়ে এক হাজার একটি হাদিসে পঞ্চাশ বলা হয়েছে সেই হাদিসটি সহিং সহি যে হাদিস সেখানে এক হাজার গুণ বলা হয়েছে যে মসজিদে নবাবিতে সেই ইহুদিদের জুলুম থেকে তাদের আক্রমণ থেকে নিরাপদ করুন তো সেই মসজিদেও সেখানে সালাদ আদায়ী করলে এটাও ওই মজার সেহাদিসে কথা বলা যে যা ঠিক নয় বরং অন্য বর্ণনা আলোকে পাওয়া যায় অন্য এসে চেয়ে মসজিদে নববির্জা মসজিদে আকু বলা হয়নি তবে অন্য মসজিদের চেয়ে সেখানে ফজিলত বেশি বেশি রয়েছে এই জায়গাটা শেখ আমার যতটা মনে পড়ে যেটা একটা এই তিনটি জায়গাকে তবে এখানে একটি জিনিস লক্ষণীয় যেটি বিশেষ করে মক্কা মদিনায় হজ করতে বা উমরা করতে যারা যান তারা এমন নয় মসজিদ এ নবাবী বরকতময় কিন্তু এর অর্থ এই নয় যে সেখানকার কোন জিনিস নিয়ে আসতে পারলে বরকত চলে আসক এই তিনটি জায়গা বরকতময় হলো সেখানে নির্ধারিত এটাও একটা স্পষ্ট বিষয় যেটি শুরু করেছেন বলছেন আপনি পৃথিবীর বুকে পৃথিবীর বুকে একটি মাত্র বস্তু রয়েছে যে বস্তুটিকে চুমু খাওয়া হলো এবং মসজিদে নবাবির কথাও চুমু দেওয়ার জায়গা নেই না মসজিদে বাইতুল মোকদ্দাসের কথাও চুমু দেওয়ার জায়গা নেই গোটা কাহাবার ওয়াল কোনো গেলাপ বা আর কোনো কথাও না বা মাকামে ইব্রাহিম কথাও নয় অবতরণ করাবেন কালো পাথরের দুইটা চোখ থাকবে যা মানুষকে দেখবে কালো পথরের মুখ থাকবে যা মানুষের সাথে মানুষ আবেগী হয়ে কবর মাজারে গিয়ে চুমু খাওয়া শুরু করে হাতে স্পর্শ করবে তিনটি জায়গা স্পর্শ করার সুযোগ রয়েছে তিনটি মাত্র একটি হলো হাজরা আসবাদ চুমে না পারলে হাত স্পর্শ করবে অর্থাৎ হজরে আসওয়াদ এবং অংশটুকু এটাও আবার স্পর্শ করার নিয়ম নয় নিয়ম হলে সেখানে নিজে বুক লাগিয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে তফের ব্যাপারে রসুল সাল্লাই বলেছেন যে তোমরা ঘরে দিন রায় তফ করো এর বিনিময়ে রসুল সাল্লাম তার পাপ কে মুখায় আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে শুনছিলাম বরকত লাভ করার স্থান সমূহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির কেনারায় উপস্থিত সুতরাং সামান্য সময়ের জন্য বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ধারাবাহিকতা রক্ষা করে আলোচনায় আত্মনিয়োগ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সাথেই থাকুন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 जानून, जार महान आल्ला सकाल सारे discussion discussion, discussion debate, debate debate rebuttal rebuttal conclusion rebuttal. conclusion eliminate misconceptions about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun sammuk samore protibishpatibar ratno type apuno samprochar shokal 10:30 taay bangladesh e pstv bangla তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কোথায় পড়ছি বাইরিল মগ্ বেলা তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্য এবং ভান্তের পথে জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে পথে চলা যায় না পরবর্তীকুমাতিল সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সাথে থাকার জন্য পৃষ্টিভির বাংলা অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় আবারও ফিরে যেতে চাচ্ছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের আলোচনায় আজকে ফুটে উঠছে সেটা হচ্ছে জীবনে বরকত লাভের স্থানসমূহ ইতিমধ্যেই আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে তিনটি স্থান ব্যতীত কোথাও করেছেন সুতরাং আসুন আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে শুনি জি আলহামদুলিল্লাহ বরকতের স্থানগুলি আমরা আলোচনা করছিলাম যা মানুষের জন্য জেনে রাখা একান্ত জরুরি স্থান হিসেবে। মসজিদে যদি এমামের সাথে সলাত আদায় করার পর ওখানে বসে তাসবি তাহলিল জিকে রাজকার করে তাহলে ওই স্থানে ফেরেস্তগনে ভাবে বলতে থাকে আবহরেরা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি সলাতের পরে আমরা এটা মূলত মসজিদেই শব্দ এসেছে আদিসে মসজিদে যদি সলাতের পরে তাসবি তাহলিল জিকে রাজগার করে আর আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে এই ব্যক্তি ওই লোকের মতো হয়ে যায় যে লোককে তার মা জন্ম দিল নিষ্প হয়ে যায় জি সহি হাদিস যে রাসুল সরে সাল্লাম বলছেন সোলাতেের পরে মসজিদে কেউ যদি বসে তাসবি তাহী জিগিরাজগার করে তাহলে সে লোক নিষ্পাপ হয়ে যায় ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে আমরা এসব হাদিসের ভিত্তিতে বলতে পারি যে মসজিদে বসে সলাৎ আদায় করার পরে যদি এইভাবে দোয়া করে তাহলে একটা বিশেষ সে বরকত হাসিল করবে স্থান হিসাবে রাসুল সরে সালাম অবশ্যই কথা বলেছেন যে এটা ফেরস্তাগণ ততক্ষণ বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কষ্ট দেয়নি এবং তবে এই ক্ষেত্রে আরেকটু একটু স্মরণ করে দেওয়া মনে করছি বিশেষ করে যারা হজ উমরায় যান মক্কায় যারা যান তাদের টার্গেট থাকতে হবে বাইতুল্লাহ হারামকে উদ্দেশ্য করেই যাবে এই নিয়তে যাবে আশপাশে অন্য কোনো কিছুর নিয়তে যাওয়া কখনো শরীয়তসম্মত নয় নয় কি মক্কায় পৌঁছে যাওয়ার পরেও বিশেষ বিশেষ জায়গায় কেউ যদি যায় সেই জায়গার বরকত নেওয়ার জন্য যেমন গাড়ে হেরা বলেন গাঁড়ে সাউর বলেন ঐতিহাসিক একটা নিদর্শন হিসাবে দেখতে যায় বিষয় দ্বিতীয় বিষয় মসজিদে নবাবী এখানে কিন্তু মানুষ অসংখ্য মানুষ এই ভুলটি করে থাকে মসজিদে নবাবীর জন্য যাচ্ছেন রাসুল সালামের কবর জিয়ারতীয় কেউ যদি সেখানে রাসুল সাল্লামের কবর জিয়ারতের নিয়তে বাড়ি থেকে বের হয় তাহলে সে অবশ্যই হবে মে কেউ গেলে তার সাথে সংশ্লিষ্ট আরো চারটি জায়গা তার জন্য জিয়ারত করা শরীয় সম্মত প্রথম বিষয় হলো মসজিদে নবাবীতে গিয়েই সেখানে আগে সালাত করবে তারপর মসজিদে নবাবী সেখানে কবর রয়েছে রাসুল আবু বকর রাহ আনহুর অমার যেখানে অসংখ্য সাহাবিদের কবর রয়েছে আজও একটা কথা বলেছেন আমাদের সমাজে পরিভাষা আছে এটা হচ্ছে রাওজা কবর কখনো রাওজা না আরেকটা কথা এখানে আমরা বলতে পারি যে রাসুল সাল্লিশাল্লাম বলেছেন যে মসজিদ নবীর পাশে আছে মসজিদে কোবা হল সোহাদ ওহ যেখানে ওহুদের সহিদগগণ রয়েছেন চতুর্থ হলো মসজিদ কোবা এই চারটি বিষয়ে বা চারটি জায়গায় যিনি মসজিদ নবমীর উদ্দেশ্যে মদিনায় পৌঁছবেন যদি মসজিদে কোবা করতে যায় আর দূরে কাজ ছলা করে তাহলে সে উমরার নী কি পাবে তার বাড়িতেই পবিত্র হয়ে অনেক জায়গায় আরো যায় যেগুলি বরকত লাভের আসায় যায় যেমন সাবা মাসি রয়েছে খন্দকের জায়গা এটিও কখনো ঠিক নয় আরেক মসজিদ এগুলি সম্পূর্ণ বেদা এখানে আরেকটা কথা বরং সেখানে বরকত লাভের আশায় গেলে সের কে লিপ্ত হয়ে যাওয়া এই যে এক শ্রেণীর মানুষ এক মানুষ নয় বহু মানুষ তারা মক্কাতে একটা হাজি এটা একটা বিদাতি আমল মানুষ যদি মনে করে যে আমাকে হজ সফরে গিয়ে মসজিদের নবাবিতে চল্লিশ শক্ত সলাদ আদায় করতে হবে জামাতে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে যে প্রসঙ্গত একটি বিষয় অবতরণ করবো সেটা হচ্ছে যে এই মসজিদ নবীর চৌহদ্দীতে যেভাবে বললেন যে অন্যান্য মসজিদে মানুষ বরকতলাভের আশায় বিভিন্ন মসজিদে যেয়ে থাকে ঠিক মক্কাতেও আমরা লক্ষ্য করে থাকি আয়েশা মসজিদ যেটা দর্শক শুক্রিয়া জাজাকুম্লা খের আপনি একটা আলোচনার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা পেশ করেছেন আসলে মানুষ এটা বুঝতে চাচ্ছে না মানুষের এবাদতের জন্য রাসুলের পদ্ধতিতে করাটাই উচিত কেননা তাহলে সে এবাদতের ফল ভোগ করবে আর যদি এবাদত করতে যা রাসুলের পদ্ধতি অনুকুলে না হয় তাহলে তো তা এবাদত বিদাত হবে পরকাল হারাবে যে এটা মানুষের জন্য একান্ত জরুরি যারা হজের উদ্দেশ্যে যাচ্ছে তারা রাস্তায় নির্ধারিত স্থানে এহেরাম বাঁধবে এহেরাম বাঁধে রাসুল সাল্লাহ সাল্লামের দেওয়া নীতিতে কাবা ঘরে গিয়ে তফ করবে সাফামর সাই করবে দু রেখা সলাত আদায় করবে মাথার চুল ছোট করবে বা তার উমরা হয়ে গেল করতে পার ঘটে গেল তখন তিনি কাঁদছেন আল্লাহ রসুল বলেন কি ব্যাপার তুমি কাঁদছ কেন তাই এই ঘটনা ঠিক আছে তুমি আমাদের সাথে থাকো আল্লাহ যখন হজের কাজ শেষ হয়ে গেল তখন তিনি আব্দুর রহমান তার ঋতুর কারণে তাদের কাজটি বন্ধ ছিল তার ওমরার কাজটি বাকি ছিল সেই কারণে আল্লাহ রসুল তাকে বলেছিলেন অবশ্যই এই কাজ আর কোন করেননি কোনো স্বাভাবিক কেন সয়ং যেই সাহাবি সাথে গেলেন তার ভাই আব্দুর রহমান অবশ্যই তার এটা একটা বিধাতাম এর জন্য আল্লাহর কাছে তাকে প্রবাহ আসলে আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম যে জীবনে বরকত লাভের স্থানসমূহ কি কি এ প্রসঙ্গে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সে আলোচনার ভিতর দিয়ে আমরা যে বিষয়গুলির প্রতি যে বিষয়গুলি আমরা অবগত হলাম সেগুলো আমরা রূপে মেনে চলার চেষ্টা করব। এবং এই বরকত লাভের স্থানগুলো যা আমরা শুনলাম আল্লাপাক যদি আমাদের কখনো সেখানে সফর করার তৌফিক দান করেন তাহলে বেদাৎ মুক্ত পরিবেশে আমরা পবিত্র কোরআন এবং সহিদিচের আলোকে এই স্থান থেকে বরকত হাঁচিলের চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকল দর্শক শ্রোতাকে আন্তরিক সালাম ও অভিনন্দন জানিয়ে এখানেই পরিশ্রম করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহর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 IBAN: ZB Bondo L O Y D 3096 3401 0241 92 शॉर्ट कोड 300083 SWIFT BIC कोड IBO BZB 22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv PSTV মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দুজান আপনারা দেখছেন পিস টিভি বাংলা